আবু হুরাইরা রাদ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ এক কাপড় পরে এমন ভাবে যেন সালাত আদায় না করে যে তার উভয় কাঁধে এর কোনো অংশ নেই